বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وحمد الله وحمد الشاكرين على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه اجمعين وبعد دوریر بان کچه راگونی تو وشنکو دو شک بھائی بان در کے شبت شا جانی شروع کچه اما در قرآن ار آلو چنر যেন আমাদের সবার জীবনকে কোরআনের মাধ্যমে সুন্দর করে দেন আলমিন সম্মানিত ভাই বোনেরা আমাদের আলোচনা চলছে সুরাত সংক্রান্ত আয়াত আয়াত নাম্বার সতেরো এবং গত এই আলোচনা করেছি কিন্তু আলোচনা অনেক শেষ হয়নি আজকে আমরা কন্টিনিউ করবো শাহ আল্লাহ আমরা আসুন প্রথমে আবারও আল্লাহর এই আয়াত তেলাওয়াত করি কারণ তেলাওয়াত করলে আর তেলাওয়াত শুনলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ১০ দশ নেকি আল্লাহ রব আলমিন আমাদের আমল নামায় লিখে দিবেন সুবাহ আউজুবিসিহম নিবল দীনজহাল ثَُّ يتبُونَ مِنْ قَرم فَأُلائِكَ يَتُوب اللهَّ عَلَيهِم وَكَانَ اللهَّهُ عَمًَا حَكِيمَ وَلَسَةِ التَّوْوبَة للَِّذينَ يَعمَلونَ السَّيّ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 निश्चय और निश्चय अल्लाह रबुल आलमी सबकि हेकमत वाला तरह तोबा हिसे गण्य होना जरा ऑन क्यू करते ही था যখন মরণ এসে হাজির হয় তখন বলে আমি আল্লাহর কাছে তহবা করলাম আর তাদের তহবাও আল্লাহ কবল করেন না যাদের মরণ কাফের হিসেবে হয় আর নিশ্চয়ই আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাবকে রেডি করে রেখেছি আমার দর্শক ভাই ও বোনেরা তওবা শর্ত সম্পর্কে আমাদের আলোচনা ছিল গত এপিসোডের শেষে এবং আমরা আবার আমাদের মাইন্ড কে রিফ্রেশ করার জন্য মনে করার জন্য আবার বলি জন্য কমপক্ষে পাঁচটা শর্ত ওলামিং মনের মধ্যে আসতে হবে আমি অন্যায় করেছি যেমন আদম হাওয়া বলেছেন আল্লাহ নিজেদের উপর আমরা জুলুম করেছি দুই নম্বরে ফরমালি আপনি আল্লাহ রবাহ আলমিনকে সরি বলতে হবে আল্লাহর কারো হক তালাফি করে থাকেন হক কে আপনি ফেরত দিতে হবে চার নম্বরে হলো আপনি আর জীবনে কখনো এই কাজকে রিপিট করতে পারবেন না পাঁচ নম্বরে হলো আপনি আগে যেমন গতিতে খারাপ কাজ করতেন এর থেকে বেশি গতিতে ভালো কাজ করতে থাকবেন একেই বলে পরিবর্তন দিস ইজ কল চেঞ্জ এইটাই হলো ফিরে আসা এসেছি ফিরে আল্লাহর কাছে এই পাঁচটা জিনিস যদি কমপক্ষে পাওয়া যায় আপনার এটা পরিপূর্ণ তবা হিসেবে আল্লাহর কাছে কবুল হয় সকালে তবা করি বিকালে ভঙ্গ করি আজকে করি কালকে ভঙ্গ করি এটা আসলে একটা হেলা ফেলার মতো হয়ে যায় এটা ভালো হয় না এখন আমাকে জিজ্ঞেস যে আমরা তো অনেকে এরকম আনফর্চুনেটলি হয়ে গেছি আসলে চাই না অন্যায় করবো কিন্তু এরপর হয়ে যায় আল্লাহর কাছে তো অনেকবার করছি এর পরও নামাজ ঠিক মতো পারি না, ঘুমের মধ্যে থেকে যায় অলসায় পড়ে যায়। যাই শয়তানাবার অস্বস এখন কি করব। আপনি হত হবেন না আপনি স্টিল আপনি করতে থাকবেন আপনি তবাকে বন্ধ করবেন না তখন তু মের রহম্লা আপনি আমার সমস্ত বান্দাদেরকে বলে দেন যারা নিজেদের উপরে জুলুম করেছে একবার তবা করে আবার তবা ভঙ্গ করেছে জুলুম করতে করতে করতে করতে আশাহত হয়ে গেছে তাদেরকে বলেন কি বলবে তু মের তোমরা আল্লাহর রহমত থেকে নিরশ হই না ডোট বি হোপ লেস ফ্রম দি আল্লাহ সুবাহ হুয়ালা লু মের রহমত তিনি গুর র যেন এমনও যদি হয় আপনি একবার আল্লাহর কাছে তবা করেছেন আবার অন্যায় হয়েছে আবার করবেন আবার করবেন আবার করতেই থাকবেন আপনি থামবেন না তবে চেষ্টা করতে হবে ইউনি যে আপনার থেকে যেন এটা রিপিট না হয় ইচ্ছা করে যদি আপনি বারবার রিপিট করেন আল্লাহ আপনার মনের খবর জানেন আল্লাহ হলেন কে আপনার অন্তরের মধ্যে কি আছে রব্বুল আলমিন আল্লাহ জানেন আপনার অন্তরে কি আছে আমার অন্তরে কি আছে এটা রব্বুল আল্লাহ রবাহ আলমিন আল্লাহ ভালো করেই জানেন কাজেই যদি এরকম আমাদের হই যায় আর কি করব আমরা বারবার আল্লাহর আল্লাহর কাছে কাছে করতে থাকব। থেকে আমরা কখনো যেন আমরা আমরা যেন তাহলে এটা হলো যে আবার না করা সেই সম্পর্কে আমরা বললাম তাহলে আবার রিপিট করি অন্তরে অনুশোচনা আসতে হবে আল্লাহর কাছে আপনি ফর্মালি তবা করতে হবে আপনি মানুষের হক ফেরত দিতে হবে আপনি আর জীবনে এরকম অন্যায় করতে পারবেন না আগে যেভাবে আপনি অন্যায় কাজ করতেন তার থেকে বেশি গতিতে আপনি এখন ভালো কাজ করবেন এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় তাহলে আশা করা যায় যে আল্লাহ সফল আপনার আমার তহবাকে কবুল করবেন দেখেন আল্লাহ রবুল্লা আলমিন হাদিসে কুদ্সির মধ্যে বলেছেন এই কথা যে হে মানুষেরা যদি তোমরা অন্যায় করে করে আমার কাছে ক্ষমা না চাইতে তাহলে আমি অন্যায় করতো আল্লাহ যদি ক্ষমা করতে পারেন তো আল্লাহ রব আলিনের বড়ত্ব প্রকাশ পায় আল্লাহ সুত আলার ক্ষমতা প্রকাশ পায় আল্লাহর অ্যাবিলিটি প্রকাশ পায় আল্লাহ প্রকাশ পায় আল্লাহম এবং আল্লাহ অপেক্ষা করেন্লাহ তাদের কিন্তু কবুল করেন হ্যাঁ কিছু এক্সেপশনাল সিচুয়েশন আছে যখন আর কবুল হয় না সে প্রসঙ্গে আলোচনা আমরা নিয়ে আসবো একটু পরে তার আগে আল্লাহ সুতরা যে ব্যক্তি গুনা থেকে করে সে এমন পুত পবিত্র হয়ে যায় মনে হয় যেন তার কোনো গুনাই ছিল না রাতের বেলায় যারা করেন আল্লাহ সকালে অপেক্ষা করেন তাদের তওবাকে তিনি কবুল করবেন দিনের বেলায় যারা করেন আল্লাহ অপেক্ষা করেন তওবাকে কবুল করবেন রাতে গোনা করলে আপনি গোনা করলে আপনি আর দেখেন আল্লাহ যে সালাত আমাদেরকে দিয়েছেন সালাতের মধ্যেও কিন্তু আমাদের তওবা আছে দোয়াই মাসুরা যে আমরা কই এরা তো ইল্লা আল্লাহ করে দিয়েছেন আপনি নামাজ পড়লে সেটাও একটা হয়ে যাবে আপনার আবার আল্লাহ এমন নিয়ম করেছেন আপনার অন্যায় হয়ে যাবে করেও। আপনি আরো অনেক লম্বা আলোচনা আমাদের রয়েছে তো আলোচনাকে আমরা আরো কন্টিনি করবো তবে এখন না খানিক্ষন বিরতির পরে আপনারা সবাই কিন্তু টেলিভিশনের পর্দার সামনে থাকবেন ইনশাল্লাহ দূরে চলে যাবেন না খানিক্ষন বিরতির পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি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 जान कत सुंदर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर अल आल कुरान जीवन घनी विधि विधान প্রতি বুধবার ও শুক্রবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়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 ममिने दायित আর আপনাদেরকেলকাম করছি আল্লাহ কাছে যেন আমরা তবা করতে থাকি আপনার কিন্তু এরপরে আপনি করবেন নামাজের মধ্যে তো আছে আপনি ভালো কাজ করলে খারাপ কাজের বিপক্ষে এমনি তো হয়ে যায় আল্লাহ রব আলমী সুন্দর করে বলেছেন করে হাসন আমার তো হয়ে যায় তকফির হয়ে যায় এমন কে আল্লাহ কথাও বলেছেন আমি মাফ করে দেবো এমনি আপনার তবা হয়ে যাবে সুহান আল্লাহ আবার হাদিসে কথা বলে আল জুমা তু ইমা হোমা এক জুমা থেকে আমার জন্য আল্লাহ রব আলিন করেছেন আপনার আমার জন্য আমরা থাকতে পারি যদি তোমরা বান্দরা বান্দিরা আমার কাছে অন্যায় করে করে মাপ না চাইতে আমি এমন এক দল মানুষ বানাইতাম যারা অন্যায় করতো আর আমার কাছে মাপ চাইতো মানুষ তো হইতে পারবে না রে বাবা মানুষের পক্ষে তো ফেরেস্তা হওয়া সম্ভব না এটা হলো আল্লাহ রবিনের কাছে বেশি একজন বান্দা যখন আল্লাহর কাছে তফা করে রবুল আলামিন আল্লাহ এত খুশি হন যে খুশির সীমানা নাই যে খুশির কোনো শেষ নাই যে খুশির কোনো সবাই বলে থাকেন আমিও আপনাদের খেদমতে বলি যখন কোন বান্ধা করে আল্লাহ কি পরিমাণ খুশি হন তার একটা হাদিসের মধ্যে এসেছে নবী সাল আলহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন শোনো যখন কেউ কখনো তওবা করে আল্লাহ কেমন খুশি হন মনে করো একটা মানুষ তার ঘোড়ার পিঠে সে মরুভূমিতে পথ পথ চলছে। চলছে সে তার তার তার ঘোড়ার উপরে খাবার চলতে চলতে এই ব্যক্তি ক্লান্ত হয়ে গিয়েছে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে ঘোড়াটাকে বেঁধে রেখে ঘোড়ার পিঠের উপরে তার পানি আছে তার খাবার আছে সবকিছু আছে সে ক্লান্ত শরীরে গাছের নিচেই ছায়া এসে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে লম্বা ঘুম দিয়েছে গম্বা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে উঠল যখন উঠে দেখে যে ঘোড়াও নাই। নাই, নাই। সব চলে গেছে কোথায় এখন উঠার পরে সে অনেকক্ষণ কান্নাকাটি করলো কান্নাকাটি করে দেখলো এত বড় মরুভূমি সে হেঁটেও তো কোথাও যেতে পারবে না কোনো গ্রাম নাই মানুষ নাই খাবার নাই কিছু নাই কানতে কানতে সে হত হয়ে গেল জীবনের ব্যাপারে মনে করলো এই মরুভূমির রোদে পুড়ে পুড়ে জলে জলে শীতে কষ্ট ভোগ করে করে এখানেই তার জীবনটা শেষ হয়ে যাবে তার জীবনের আর কোনো আশা ভরসা নাই হানড্রেড পারসেন্ট নিশ্চিত সে এখানে মারা যাবে এরকম সে মারা যাবে মরার ভয়ে কানতে কানতে ক্ষুদার্ত হয়ে আবার সে ঘুমিয়ে গেল ঘুমিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আবার সে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে দেখে তার যে ঘোড়া ছিল ঘোড়া সে যে আবার জীবন ফিরে পাইলে এই লোকটা কি পরিমাণ খুশি হবে আল্লাহ আকবার আল্লাহ আকবর এই খুশির কোন সীমানা নাই আল্লাহ নবী বলছেন এত খুশি এই লোকটা হয়েছে খুশি হয়ে মানুষ যখন খুশি হয় তখন কি বলতে কি বলে হিতাহিত জ্ঞান হারায় ফেলে উল্টা হয়ে যায় তখন সে বলছে আল্লাহ খুশির চোটে সে বলছে যে আল্লাহ তুমি হলে আমার বান্দা আমি হলাম তোমার রব আসলে কথাটা তো হবে আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা কিন্তু খুশি ছটেসে সে উল্টাই ফেলছে দেখেন না আমরা খুশির চোটে কত কিছু ভাঙ্গে ফেলি কত কিছু লাভ দিয়ে পড়ি অনেক জায়গায় অনেক কিছু পুকুররা হয়ে যায় আল্লা তুমি আমার বান্দা আমি তোমার রহব এত বড় খুশি হয়েছে যে খুশি ভুল হয়ে গেছে তার এই লোকটা যেই পরিমাণ খুশি হয়েছে এই খুশির দুনিয়াতে কোনো তুলনা নাই এই খুশির দুনিয়াতে আর কোন এক্সাম্পল না এর থেকে আর খুশি হতেই পারে না যখন কোন বান্দি কোন অথবা নারী অন্যায় করে পাপ করে আল্লাহর কাছে যখন আল্লাহবা আল্লাহ রব আলমিন ওই লোকটা যে পরিমাণ খুশি হয়েছিল তার থেকে আল্লাহ রবহাম বেশি খুশি হয়ে যান আল্লাহ যদি আপনার তহবাই তো খুশি হন আল্লাহ যদি আমার তাই এত খুশি হন তাহলে আমরা কেন আল্লাহর কাছে তবা করব না আপনি যদি তবা করেন আমি যদি তবা করি আমরা সবাই যদি করি আল্লাহ কি বলেছেন নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন যারা তওবাকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন মহব্বত করে। আপনি আল্লাহর মোহব্বতের পাত্র হয়ে যাবেন আল্লাহর প্রিয় পাত্র হবেন নিশ্চয়ই যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ সুন্দর করে বলছেন ইয়া আমানু হে ওই সব লোকেরা আমি ওই যে পাওয়া গেলে আপনার তওবাটা তওবায় না সুহা হবে খালেজ তওবা নির্ভেজাল তওবা আপনার পিওর তাওবা আপনার ফ্রেশ তাওবা যেই তওবার মধ্যে কোনো খাদ নাই যে মধ্যে পরিপূর্ণ খালেস্তুমরা আল্লাহ রবিনের কাছে করতে হবে তাহলে এই তবাকে আল্লাহ কবুল করবেন আর একাতে মধ্যে আল্লাহ বলছেন অতুব তুফুল আর তোমরা সবাই মিলে আল্লাহ রব আলিনের কাছে তবা করো সফল কাম হয়ে যাবে তাহলে সফলতার চাবি কাঠি। চাবিকাঠি আপনার নাজাতের উপায় তবা আপনি আল্লাহর মাহবুব হওয়ার অবলম্বন মধ্যে দিয়ে আপনি ফ্রেশ হয়ে যান আপনি সুন্দর হয়ে যান আপনি সাবলীল হয়ে যান অ খুশি হবেন তাই করব। অবশ্যই আমরা এমন কাজ করব যেই কাজ করলে পরে আমাদের রব আমাদের শ্রষ্টা আমাদের খালেক আর মালেক আল্লাহ আর মালিক আল্লাহ আসমান আর জমিনের মালিক আল্লাহ অনুশোচনা আল্লাহর কাছে তওবা করা ফলি মানুষের হক ফেরত দেওয়া আর সাথে সাথে জীবনে এরকম কাজ কখনো না করা আর অন্যায় যা করেছিলাম তার থেকে বেশি আরো ভালো কাজ করা আর আল্লাহ আমাদের তাই আছেন তোবা করি রিনাইকুমত Oh Oh Oh Oh Oh Oh من وعمل الصالحات واقام الصلاه واتوا الزكاه لهم اجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিকা যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফটোয়া এসেছে যা বলে যে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি বান্ন এল ওয়াই ডি তিন बेमेल करेट पीस टी डटी मानव